যেতে হবে বক্তা এক করা যায় না মানুষে কথা বলে মুখ দিয়ে কথা বলুন কথা বলে কি দিয়ে। কিন্তু হাত নাড়ে না হাত নাড়ার দরকার কি হাতকে চেয়ারের সাথে বেঁধে কথা বলি বলা যাবে বলা যাবে অতটা স্বাদ হবে না হাত বেঁধে হাঁটেন এবং হাত জুলানোর সিস্টেম আছে যেই সামনে যায় পাশের হাত পিছিয়ে যায় তার মানে কি হাতে পিছিয়ে থেকে তাকে সহজে তুমি হাঁটতে থাকো আমি পিছিয়ে আসি কোনো ভয় নাই হাঁটতে কথা বলে মানুষ জবানি হা না একটু আলহামদুলিল্লাহ বুঝে বুঝে বলবেন পারা যাবেন ইনশাল্লা কথা বলেন ঠিক জোর হলো না ঠিক ইনশাল चेन केंबई स्वास्पष्ट मानुटे तुद्धतार दिखे अग्रसर हम हायवान सह विभिन्न पढ़े सृष्टिगत भाव आल्ला पाक भूखंड अवस्था এই গাজীপুরের এই জায়গার নাম কি কাশিমপুর এই কাশিমপুর থেকে যেদিকে যাবেন আট মাইল দূরে যান নিশ্চয়ই এখান থেকে কিছু না কিছু পরিবর্তন পাবেন বেশ কম পাবেন না এই করতে করতে করতে করতে আমার গোপালগঞ্জ থেকে আপনারা প্রায় আড়াইতে আড়াইশো কিলোমিটার দুইশ আড়াইশ দূরে তাহলে কতবার পার্থক্য ঘটছে এ করতে করতে আইসা শুদ্ধ ভাষা গোপালগঞ্জ আইসা একরকম হয়ে গেল এরপরে মাদারীপুর যাই আর এক রকম হয়ে গেল ঢাকায় যুকে আর একটু পরিবর্তন নোয়াখালী যাইতে যাইতে আর কুমিল্লা যাইতে যাইতে আরও পরিবর্তন নোয়াখালী যে একেবারে যেন কী দেখি হয়ে গেল চট্টগ্রাম যাইতে যাইতে তা বাংলাই নাই ফেরস্তারাও বোঝে কি বোঝে না তার্লাই জানে বলবেন শুদ্ধ বললে বসবো আমি চেষ্টা করব শুদ্ধ বলতে তবে মাতৃভাষা ভিতরে এমন ভাবে গেড়ে বসে যা মনের অনেক কখনো কখনো ঢেকুরিস ঠিক না জাতীয় সংসদ সদস্য সাড়ে সংসদ সদস্য বাংলাদেশের একেবারে সুশিক্ষিত সন্তানগুলিকে আমরা নির্বাচিত করে পাঠিয়ে দিয়ে থাকি যে দলেরই হোক না কেন তারা শিক্ষিত যখন ভদ্রলোক স্পিকারকে কে সম্বোধন করে বক্তৃতা শুরু করে তখন মনে হয় গোপালগঞ্জে ভাষা গোপালে ভাষা দুই একটা এসে যেতে পারে শুনে বোঝা যাবে না বললে থাকি দোস্ত যে গাড়িতে উঠবো যাব একটু প্রারম্ভ এটুক না হলে আপনাদের সাথে আমার সম্পর্ক করবে না তো লোকাল বাসে উঠবো ইতিমধ্যে যশোরের এক জজ আমাদের গোপালগঞ্জ চাকরি করে এ ভদ্রলোক ওখানে ওনার সাথে আমার পরিচয় আছে দুইজনই আমি উঠবাই শ্রদ্ধা দেখাই বললাম আর সমস্ত বাসের হেলপারদের স্বভাব যেই গাড়িতে উঠুক গাড়ির সামনে জাগা থাকতে তারা গলা ধাক্কায় পিছিয়ে যান ধাক্কায় না তো দেখে লজ্জাতে হেল্পার চোখে ইশারা দিল সুপারভাইজার বুঝাইতে চাইছে যে সব গলা ধাক্কানো যায় না কিন্তু মুখ যেতে বলা যাচ্ছে না আমি একটু সরিয়ে দাঁড়াইলাম আল্লাহ আমার পরিচিত শ্রোতা বাসের মধ্যে কত রইছে ওর মধ্যে যদি আমি গলা ধাক্কা খাই এটা মান সম্মানের ব্যাপার কিন্তু ওর হাতের থেকে রেহাই কের নাই ওটার সাথে সাথে আমারও এক দুইজন পরে যারে দাগ খাইলি উনিমালানা নাসির আমাদের গোপালগঞ্জের বক্তা বেশি একটা ভয় পালো না মূল মানুষ তো আগে যারা স্ত্রী আমাদের গোপালগঞ্জের যশ আমি বুঝলাম যে চেনে সে কেনে যে জানে সে মানে যে বোঝে সে খোঁজে আমি আপনাদের কাছে অপরিচিত না জানা না চেনা মানুষ গলা ধাক্কা খাওয়াই স্বাভাবিক আমার থুয়ে চলে যাওয়াটা তবে দোস্ত অঞ্জুরিলা মা কল অঞ্জুরিলা মান কল কে বললো তার চেহারা কেমন তার স্বাস্থ্য কেমন তার কণ্ঠ কেমন এইটা বিষয় না সেটা শুনুন কথা বলুন ঠিক যাবে না কবুল করলে আল্লাহ তো বিদ্যান করুন বলুন আমিন আল্লাহ সারা বাংলাদেশে একটা প্রথা আছে আমি যে আয়াত পড়েছি উলামায় কিরাম বুঝতে পেরেছেন কি বলবো বিষয় সম্পর্কে সকলের জানা আছে মনে পুরাতন আয়াত আমিও পুরাতন পরিচিত আয়াতি পাবলিক না পারলেও তবে একটা কথা খেয়াল রাখার বিষয় আপনার বাড়ির পাশে দশ হাত একটা পুকুর খনন করেছেন আপনাদের এদিক কি খেজুর গাছ কাইটা রস বের করে জানা আছে না রস গাছে থেকে নামতে জন্য বাস দি একটা খিল দেয় ওরা কি করে রস পড়ে গেসুর খেজুর গাছে রসও যথেষ্ট পড়তেছে পড়তেছে নালি দিয়া পড়বে হাড়ির ভিতরে হাড়িটা যদি ঢিলা করে আলগা করে লুজ করে পাতা থাকে বাতাসে দুল খাবে না का शाली पाखी पक्षी पढ़े धक्का देना तो ठेला धक्का दे बतास दूल खाई करते थक रस की भरे पड़े ना बहरे पड़े भूब कम पड़े बहरे बढ़े ठीक যার কারণে আমলে পরিণত হইতে দেরি হচ্ছে কথা বলুন আমার দিক তাকিয়ে বসে থাকতে হবে আল্লাহ কবুল করুক বলুন আমি বাড়ির কাছে দশ হাত স্কোয়ার একটা পুকুর খনন করেছেন অতি ঢিপ নয় পাঁচ থেকে ছয় হাত গভীর মৌসুমের শুরুতে পাঁচশো পুটি মাছ আপনি পুকুরের ভিতরে ছেড়ে দিয়েছেন পাঁচ ছয় মাস যাওয়ার পরে এবার মাছগুলো বড় সাইজ মতো খাবার মতো হয়ে গেছে বড় বড় পুটি সংকায় কত জোর হলনা কত কোন জায়গায় একটু ফাঁকা নাই যে সেই জায়গা দুইটা মাছ লুকাইয়া থাকবে এবার যুক্তির দাবি কি একটা জাল যেহেতু পুরোটা পুকুরকে গ্রাহ করে ফেলাইছে ছিল না যেহেতু পুরোটা জাল পুরো পুকুর ঘেরও করে ফেলেছে অধ একেবারেই প্রথমবার এই পাঁচশো ফুটি উঠে আসতে হবে এইটে যুক্তির দাবি কিন্তু একবার জাল মারলে কি পাঁচশো ফুটি ওঠে পাওয়া যায় কি পুকুরের ভিতরে হাতে গুনা পাঁচশো ফুটি ছয় মাস পর্যন্ত জাল মারার পরও যদি সেচে পেলাইলে পাঁচশো ফুটি টা ফুটি বিশটা ফুটি লাস্টে থাকে কুরানবীর ঘটেছে সবকি আমার কোরআন এর সাগর ভিতরে ডুবানো আছে না নাই সাহবায় ভিতর থেকে নিয়া রহসুল মুফাসিন থেকে নিয়ে এ পর্যন্ত হাজার হাজার মুফাস জেলেরা একই কোরআনের ভিতরে জাল মারতে আসে আর প্রত্যেকের জালে কিছু না কিছু জেলে যদি বড় হয় আর সাগরের জেলে হয় তার জালও বড় হয় তার জালের ফাঁকাও বড় হয় মাছ ছোটগুলো আটকে না মাছ আটকে বড়গুলা জোরে বলেন না গ্রাম অঞ্চলের ছোট খাল বিল এদের জাল হয় ছোট মশারি জালে এর ভিতরে হক ফজলুল হক আমিনী মোহাম্মদুল্লাহ হাফেজে শামসুলি আশ্রব আলী তানবি হুসাইন আহমদ মাদানী রশিদ গাঙ্গি হাজিমদুল্লাহ মহাজের মকি ছোট্ট জেলে আসছি দোস্ত আল্লাহ কোরআনের একটা হাতের ভিতরে জাল মাইরা দেখি কিছু ছোট ছোট মাছ পাওয়া যায় নাকি কথা বলুন টিক না টিক না তবে বড় খাইতে এক মজা ছোট মাছে আলাদা মজা ঠিক কষ্ট হবে যদি একটু আগায় বসেন সামনের দিকে সেই লোকটা পিছিয়ে বসে থাকতেই পারবে না জিকিরার সাথে আসি সময়টা কাজে লেগে যাক লা কোন বক্তার জিভবে কি ওয়াজ লেখা আছে মাথার মধ্যে ওয়াজ লেখা বুকের মধ্যে আছে অপারেশন করে দেখেন কোন জায়গা আওয়াজ নাই জিব্বাটা বের করে দেখাইতে পারে আল্লাহ আল্লাহ শিখিয়ে না দিলে দুই ঘন্টা মুখস্থ করে আসি নাই আর একটু কল্পনা করার সুযোগ পাই নাই একটা না 10 ঘন্টা গাড়িতে আর এ টেনশনার ঝুঁকি লাস্টে এই যে ও দোস্ত আপনাদের এলাকায় গাভি বলে দুধ গাবি যে গাভিটা জানা আছে সকাল দশটায় প্রত্যেক দিন দশটায় আপনি গাবিটা দুধ দুয়ান পাঁচ কেজি দুধ হয়তা পাঠাইতে হবে দুধের মূল পাওনা দ্বার তার বাচ্চা গাভীর দুধের মূল পাওনা তার বাচ্চা কথা বলুন টিক কি ঠিক না সারা দুনিয়ার সব মায়ের দুধ তার বাচ্চায় খায় दोस्तों बाघर दूध बाघे खाय कूकर दूध कूक मानुषर दूध मानसर खाय ना कि बजारे बिक्री करें घरे क्यों যার বাচ্চা তার মায়ের দুধ খায় এই যে তার মূল অধিকার গাভীর দুধের মূল ওরে তার তোমাদের অধিকার এই অনুমতি আমি আল্লাহ দিলাম এই দুধ তোমাদের জন্য নেম আল্লাহ এবার মূল পাওনা দারকে গাভীর কাছে না পাঠানো পর্যন্ত দুধ আসবে না যে যখন তার মায়ের বাণিজ্য শুরু রক্ত আর কবরের মাছ দিয়া আমি আল্লাহ পিওর পাঁচ কেজি সাদা দুধ তোমার জন্য পাঠিয়ে দে দুধের উৎপত্তি স্থান কোথায় রক্ত আর গোবর বলেন কোথায় রক্ত আর গোবর এই বিশ্বাস করো আর মানলেও বলো আমার কোরআনের বক্তব্য সত্যি রক্ত আর গবরের মাছ দিয়া আমি আল্লাহ পাঁচ কেজি সাদা দুধ তোমার জন্য পাঠিয়ে দেয় তার বাচ্চায় কিছু খাবে বাকিটা তোমরা তখন আসমান থেকে দুধ নাজিল হইয়া যায় সেম কোয়ালিটি বক্তার জিব্ব লেখা নাই মাথার মধ্যে নাই বুকের মধ্যে ওয়াজ লেখা নাই যখন স্রোতারা বক্তার দিকে তাক করে তাকিয়ে থাকবে চাতকের মতো তাকিয়ে থাকবে আর পরিপূর্ণ আগ্রহ প্রকাশ করবে কেমন যেন আপনার চোখ আর মুখ দিয়া আর মেধা আর মগজ দিয়া শুরু করছেন দুনিয়া দারুল মিশাল দুনিয়াটাই অলো আখেরতের দৃষ্টান্ত নাম রেখে যায় যুক্তিবাদী ও দস্তরে আমি কিন্তু যুক্তিবাদী বা দিতে খুশি না আল্লাহর দুনিয়ায় সবচাইতে সৃষ্টি জগতে সবচাইতে বড় যুক্তিবাদীর নাম মিস্টার ইবলিস আমার ইবাদত করেছি আমার হাবিব হয়েছিস যুক্তি দিয়ে তুই আমার কাছে মালা গলায় নিয়ে বেরিয়ে যা ফাকরুজ পাইনাকারাজি চিরবিতারিত হয়ে গেল ইবলান शेष कुरान हादीस पिछड़े अपन एलिमारे इमाम साहब छात्र मौलाना हबीबार छात्री मौलाना मकसुद করে গেলেন আমার ছাত্রদের সাথে এই জন্য দোষ বলতে গিয়ে বলা লাগে আকেরাত বুঝাইতে যে দৃষ্টান্ত গুলো তার একটা দৃষ্টান্ত এই দুনিয়াটা হলো আকেরাতের স্যাম্পল দুনিয়া এক দুই তিনজনের ভালো লাগে না चाउलदारेबिले दस पे लो ग्राम कर चाउल প্রকার একদল আছে বড় ব্যবসায়ী দোকান বলে গোডাউন বলে রাখে ওই জায়গা থেকে পাইকারি সেল দেয় খুচরো পাইলে বসে না তা না এবার চাউল কিনে নিয়ে আসি ওর বাপ কয় এই জায়গার থেকে চাউল কেনবো ছেলে কেব চাউলকে ওদি ভিক্ষা দিতে আনছে পেয়ালাই পেয়ালাই আনছে মনে কে খয়ের দিতে আনছে দোকানদার কয় और कत चाउल लागे যা আছে দুনিয়ায় তাই আছে তবে দুনিয়া আলো স্যাম্পল পিয়ালা একটু একটু আখেরাতে গোডাউন ভরা দুনিয়ায় তুমি দুধ পছন্দ করো দুধ দুধ পছন্দ করে না এক মন দুই মন ডেলি তো কিনে খান আপনাদের গাজীপুরে দুধের নদী আছে এটা খাল আছে এটা পুকুর আছে একটা টিউব আছে দুধ আছে আল্লাহ কাজ পছন্দ করো এক নম্বর পিওর দুধের গোডাউন আমার জান্নাতের ভিতরে প্রত্যেক এক একজন জান্নাতের জান্নাতির মধ্যে দুধের একটা নদী আমি চালু করে দেবা पसंद सरब पसंदी रमजान मसी एक बालती चीनी पानी भरे के जी चीनी गुल मत एक लाल हईले क्या इफ्तारे जन तुम मकबरे खाली खाओ আমি বুঝতে পারছি ঠান্ডা করার মতো শরবত প্রত্যেকের জান্নাতের মধ্যে আমি আল্লাহ এক করে শরবতের নদী জারি করে রেখেছি কথা বলেন ঠিক ও তুমি মধু পছন্দ করো দুনিয়া স্যাম্পল একটু পাও একটু খাও আমি তোমার জন্য এল আসাল এক নম্বর পিওর মধুর নদী তোমার জান্নাতের মধ্যে জারি করে রেখেছি ঠিক ও বান্দা তুমি পানি পছন্দ করো সরকার কত আন্দোলন করে ভালো পানির জন্য আর্সেনিক মুক্ত লবণ মুক্ত পানির জন্য সরকার কত কোটি কোটি টাকা খরচ করে আমি বুঝতে পেরেছি তোমাদের ভালো পানি পছন্দ হয় দুনিয়া স্যাম্পল দিয়েছি পাইতেছো হয়ত্যেকের জান্নাতের ভিতরে ঘুরা পবিত্র পানি পরিচ্ছন্ন পানি আর শ্রেণিক আর লবণ আর আয়রন মুক্ত পানির নদী প্রত্যেকের জান্নাতে এক একটা থাকবে একজনের জান্নাত থেকে আর জান্নাতে পানির জন্য যাওয়া লাগবে না জরে স্ত্রী পছন্দ করছন্দ করো বান্দা তুমি চারটের বেশি বিয়ে করতে বিয়ে করে একবারে রাখতে পারবা না ডাকা গেছো একটা চার করবে হ্যাঁ করবেন আল্লাহ অনুমতি দিছে কেন করবেন না যদি দেয় ওই লোকটা বলেছেন মা আমা বিল্লা আল্লাহর কুরানের একটা আয়াত যদি কেউ হারাম মনে করে হারামকে হালাল মনে করে ধরে নিয়ে হবে করে আর সাহস পাচ্ছে না এই জায়গায় চারটে স্লোগান দিয়ে গেলাম বাড়ি মহিলারা আবার বড় নিয়ে বসে রয়েছে আমার স্বামী দুইটে বিয়ে করার জন্য এক পাঁচ বছর বিরক্ত করতেছে আমি শুধু র্যাবের বোরকা দেখায় ঠেকায় রাখছি র্যাবরা কালো পোশাক পরলি মনে যেন বোরকা পড়ছে গোপাল গুন জিততে আছে ক্ষমতার বলে দেশি ক্ষমতা গোবাইলে ক্ষমতার বলে সাই বিয়ে দোষ তো বিয়ে করবা ঠিক আছে তবে চারটে গুন থাকতে হবে একটা বিয়ে করার ক্ষমতা যদি তোমার না থাকে সরিয়ে তের দৃষ্টিতে তাতে তুমি হয়ে যাবা সুজা পেটটা বড় মোটা হতে হবে তা না আভ্যন্তরীণ শক্তি যা বলা যাচ্ছে না বোঝা যাচ্ছে তা ভালো থাকতে হবে যা ভালো থাকলে বিয়ে দুইটাই করা যায় তাই ভালো থাকতে হবে কিছুক্ষণ বসে থাকার পরে গোলায় আস ঠেকানোর জন্য তুই দাবি দাবি খানা খাবি না হয় বউ ঘরে তাও চলিয়া যাইবে ঠিক এক নম্বরে দৈহিক অবস্থা ভালো দুই নম্বরে ইনকাম সোর্স করে সারাদিনে চলে গেছে তুমি তাস খেলবা হেরে যাওয়ার পরে বউতি। এই জন্য তোমার দুই বিয়ে দরকার নেই খাবি সম তুই থাকবি রোজা হয়ে যাবি সুজা কথা বলেন ঠিক তিন নম্বর তোমার যোগ্যতা থাকতে হবে এনসাপি মেজাজ একটা কে নিয়ে সফরে যাবা আর একটার কোনোদিন খবর নিবানা রকম বৈষম্য করতে পারবানা মুজাহিদ আজম আল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ সদস্যের নাম শুনেছেন মুরব্বিরা শুনছেন না সাইকুল আদি সাহেবের উস্তাদ ও পীর ফজলুল হকামিনী সাহেবের উস্তাদ ও ফজলুল করিম শরমুনার পীর সাহেবের উস্তাদ ও পীর ও এই মুজাহিদ আজম আল্লাহ শামসুল ফরিদপুরীর নাম হাকিমুল মত আলী থানবি এই আশ্রাপ আলী থানবির দুইটাই স্ত্রী ছিল প্রথম স্ত্রীর স্ত্রী দিয়ে আর একটা বিয়ে করাই একটা বিয়ে করেন দেখি আমার ওই বোনের পেটে যদি সন্তান হয় একই পালন ভাগ্যকর মে দ্বিতীয় স্ত্রীর পেটেও কোনো সন্তান নাই এবার দুই স্ত্রীরে দুই ঘরে রাখে দুইজনের কাছে সময় মতো সময় দেয় একেবারে ইনসাফ মতো ভালো করে মনে রাখবেন একাধিক বৌ যারা সতর্ক থাকবেন নবী বলেন দুইটাই যদি তোমার ঘরে থাকে আর দুইটারে যদি দেখো দুই রকম ব্যবহার করো একটার মা অ্যারালাইসিসের রুগীর মতো এই সাইট পড়া প্যারালাইসিসের রুগী দেখছেন रु साइट पड़ा स्टक कर रुगर मत बाते उठबारा कई हालुका मुरब्बी तुम्हें बेकाय रही क्या চন্দ্রপাড়া গেছি কাকরাইল গিয়েছি এস্তেমাই গিয়েছি হওয়া করেছি আমার তো কোনো কিছু বাকি নাই কেন যে এরকম সাইড পরে গেলাম বুঝতে পারলাম না তবে আমার মনে হয় বুড়ির কারণে মেয়েকে ম্যাডাম কেনা ম্যাডামের ব্যাখ্যা জানেন মেয়ে সমান সমান ম্যাডাম মানে বাতিল মাইয়া আশুষ রায় দেয় নাই ওর ওর সাথে ওর ম্যাডামের পক্ষে রায় দিয়েছে মামলা দিয়েছে ময়দার দর গায় আল্লাহ বিচার করেছে ওরে আমি ক্ষমা করবো না আমার তুমি এই সাইড যাওয়া সুস্থ এই রোগের চিকিৎসা হয়ে আসো ও আল্লাহ কোন হাসপাতালে গেলি সাইড রোগের চিকিৎসা হয় আল্লাহ এই জগতে একটা কবিরাজ সেই কবিরাজটা হলো তোমার ওই বুড়ি বউডা। তাহলে কিনে নিয়ে আসো তরমুজ চেন তো তরমুজ তরমুজের দুইটারে একই সাইজে মিলেনু বহুত বড় কঠিন না এদানি কালে সহজ বিক্রি হয় তারপরও এক গ্রাম দুই গ্রামের ব্যাসকম তো যায় না দিকে সমান দুইটা তরমুজ আনবি একই কালারে। উনি যাইয়া দুপুরের থেকে সন্ধ্যা পর্যন্ত একদিক মেলে তো আর একদিক মেলে না একটা সব দিক দিয়ে মেছে বুটা একটা শুকনার একটা কাঁচা যে কি বিপদ দুই তরমুজ সাইজ করা আমার আর সর্বনাশ হুজুর কায় যাও তুই আমার দুইটা দুই দিকে कि खबर बुजूर भाई तर मुस्टेस कोटार मदी लाल और कोटार मदी सदा দেখি নেই ওরা দুইবারেবাই একটা সাদা হয় এর অর্ধেক ওর অর্ধেক একজন রে ওর অর্ধেক এর অর্ধেক একজন রে সাদা হলি সাদা লাল সাদা লাল দুই রকম হলে সাদা অর্ধেক লাল অর্ধেক এমনি করে ভাগ করে মিটাই দিয়ে আসো দুইজন মহিলা মোটে মিলে মিশে থাকতে পারে না ঠিক না আর যদি তা দুইজন সতী হয় তাহলে এবার দুইশ তিনি মারা মাঝে মধ্যে মারামারি লাগে এত ভালো ব্যাটিং এরটা নিয়ে চলে যাচ্ছি তোমার জন্য একাধিক বিয়ে নাই ফালাই বিশ্রম যত যোগ্যতা থাকুক তারপর সব চাইতে শ্রেষ্ঠ ভোগ সামগ্রী হলো সুন্দরী এই সুন্দরী রূপসী গুণবতী ধার্মিক স্বামী বক্তা স্ত্রী একজন পুরুষের জীবনে সব চাইতে বড় ঠিক দিন এই বাহাত্তর ডা বউ সুবহান বাংলাদেশের অনেক জায়গা বউবাজার আছে আছে না অন্তবতার এই কোনায় বউবাজার কি জন্য যে তারা নাম রাখলো আমি না। তবে অনেক জায়গার বউ যে দেখি ওই বাজারের মার্কেটের দোকানদার সব বৌরা আপনাদের এলাকার বউরে তো দোকানদারি করে না সব বোরখা বড়ে ঘরের মধ্যে বসা থেকে মুক্তবাই এয়ারপোর্টের ট্রানজিট বিমানের কারণে নামলাম নামিয়ে দেখি এয়ারপোর্টের ভিতরে কোনো দোকানের দিকে কোন দিক তাকানোর কায়দা নাই সব দোকানে মহিলারা সব দোকানের বিক্রি আরেক কোয়ালিটি শুধু একটা এই বউ বাজার নয় ও দোস্তাতে বউ বাজার ওখানে গেলে অন্য কোন পণ্য তুমি পাইবা না পুরুষরা শুধু বউ পাইবা কতগুলো পাইবা এক একজন পুরুষে এক এক মাসে এক করে নতুন বউ বিয়ে স্যাম্পল মহিলারা শুনে শুনে মনে মনে একটু দুঃখ প্রকাশ করতেছে পুরুষরা যাইয়া মাসে এক বিয়ে করবে আমরা কয় হাজার স্বামী নেব আমাদের যদি স্বামী কম দেয় তাহলে তা আল্লাহ পার্সিয়ালটি করলো দুনিয়ায় একজন নারীর একজন পুরুষের চারটে পর্যন্ত বউ হইলে সমালোচনার বিষয় নয় কিন্তু একজন নারীতে যদি চারটে স্বামীর সাথে বিয়ে বসে তাহলে ওই নারীর বাপরে কি এলাকার মানুষে মসজিদে ঢুকতে দেবে কথা আপনি যদি মা তোরে বা বিশ্ববিদ্যালয়ে চারটি ছেলে নিয়ে বাড়ি আসি যে কোন তাল করে শুরু যদি আপনার মেয়ে যদি কাবা কোনো টেনশন করবেন না আপনার বাম্পার ইনকাম এক মাইয়ে চার জনাই আমি একটা জামাই আসবো এই যদি বাপে মেয়ের চার জামাই সব প্রশ্রয় দেয় তাহলে ওই বাপে মসজিদে ঢুকতে দেবে ঈদ গার নামাজ পড়তে দেবে ওরা সুতরা দেবে কত কায় ঠিক যেমন একজন নারী একাধিক হবে এই হুরা হবে নারীদের খাদেমা গেলমান দেয়া হবে তারা হবে তাদের চাকর ও দোস্ত এমনি করে গোটা দুনিয়া লাকের স্যাম্পল কথা বলেন ঠিক দুনিয়ায় কোন চেয়ারম্যান সাহ যদি প্রশংসিত হয় এদিক কোন চেয়ারম্যান সাহেব যদি প্রশংসিত আমি তো মুখস্থ দেখছি নাম দেখছি কিন্তু পাশে পেয়ে গেলাম আমার উদাহরণের জায়গায় মিলিয়ে গেছে যদি প্রশংসিত হয় প্রশংসিত কাকে বলে নাকি বারবার প্রথমবারই উনি পেয়েছেন আল্লাহ উনার যোগ্যতা বলে আশা করি আগামীতে উনাকে আরো পদোন্নতি দেবেন ঠিক আল্লাহ কবুল করুন বলেন আমিন ঠিক না আল্লাহ কবুল করেন আমিনা দেয়া হাস করাই আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে না পারেন আমিন আল্লাহ মানুষের যেমন ইতিহাস শুনলে বমি আসে আমি আমাদের বাংলাদেশের এক জেলায় নাম করিবো না ওই এলাকার মানুষ তাকলে মনেক্ষুণ্ণ হবে গিয়ে মোটর সাইকেলে দুইশো গ্রাম চিনি দুইশো গ্রাম চা আধা কেজি চিনি কয়েকটা আতল ভাঙ্গা কাপ একটা লেগাম ফাড়া বলল ভাঙ্গা কেতলি একটা ভাঙ্গা কুকার সাল বসতি ভিতরে কিন্তু বেড়াকের থেকে লোনা তিরিশ হাজার টাকা দিয়ে কালার টেলিভিশন আছে না নাই কত তে খদ্দের বসবা না কোন জায়গা যাব জায়গা বসতেই হবে এমন একটা দোকানের কাছে গেলাম চা খাইতে যারা আমাকে চেনে দেখেই বন্ধ করে দেয় যারা না চেনে তারা কিছুক্ষণ চলে কিছুক্ষণ পরে পরিচয় হইলে বন্ধ করে দেয় চাপ দোকানে টেলিভিশন চলতেছে জিওগ্রাফি ওই আফ্রিকার জঙ্গলের পশু ছবি আমি একটু তাকাইলাম ভালো লাগতেছিল দিইকা দুনিয়ার কোন তো নেকেট কিছু না বাস্তবাল্লার কুদরত দেখতেছিলাম অজাগারে বড় এক অজাগারে কুমির খেয়ে ফেলতেছে কিভাবে কুমির জারে কেই ফেললো আমি আশ্চর্য বলতেছিলাম কি সত্যি খাই না মিথ্যে মিথ্যে এক বুড়ো খায় বাবা তোমার বাড়ি কুন্দরা আমার বাড়িতে গোপাল কুন্দ গোপাল না তুমি এই কথার আশ্চর্য মনে করো এর আশ্চর্য খবর বাবা আমাদের লাকার এক নেতা বাজারের তিনটে পাকা বাথরুম খেয়ে পেলছে ঠিক এবার সরকারে কাছে যদি নেতারা প্রশংসিত হইতে পারে তাহলে সরকার খুশি হয়ে যা চেয়ারম্যানদেরকে একটু দেয়। ইন্ডিয়া সফর সিঙ্গাপুর মালয়েশিয়া বিভিন্ন দেশে পনেরো দিনের ভিসা দিয়ে পাঠায় শিক্ষা সফর কথা বলুন ঠিক সরকারি দলীয়করণ করতে যাইয়া ঘুরিয়ে আস আমার দলের কারণে মায়ের খাইয়া রক্তাক্ত হয়েছো যাও তোমার ইন্ডিয়ার পনেরো দিন সফর দিলাম এক সপ্তাহ থাকবে সোনার গাই হোটেলে ওই জায়গা থেকে যা আছে সব খাইবা যা কিছু লাগবে সব নেবা সোনার গাই হোটেল Evet. bildi bu amra এত দূর করেছি তা এপেকি গিয়েছিল কেনা আল্লাহ আমিবার যাব আল্লাহকে দেরি হয়ে যাবে সময় কম বেশি তাড়াতাড়ি যাইতে হবে কবে যাবো আল্লাহ আল্লাহ বললেন আগামীকাল যাবা একা যাবো না কেউ রও না দিলেন যে পদ্মে গিয়েছিলেন ফিরসেন যেই পদ্মে গিয়েছিলেন আল্লাহ পাক ওই পদ আমাকে দেখার তো দিয়েছে আমি গিয়েছি নবী ফিরার পথে একটা পাহাড় অতিক্রম করেছিলেন ওই পাহাড়টার নাম রিং রোড রাক রিং ববে রাস্তা তুমি পাড়ায় পাড়ায় দাওয়াত থেকে আসছেন মোহাম্মদ আবদুল্লাহ এখনো পর্যন্ত রসুল বলে দাওয়াত দেয় নাই শুধু মোহাম্মদ আবদুল্লাহ তোমাদেরকে একটু ডেকে পাঠাইছে জনগণ তোমরা এতদিন ৩৩ কোটি দেব দেবীর পূজা করেছো কাবাকারের মধ্যে তিনশো সরস্বতী মনে করো সে তোমাদেরকে বিদ্যা দেয় আর একজনের নাম রেখেছো দুর্গা মনে করো সে তোমাকে করে মূলত এই সমস্ত মূর্তিদের এক পয়সারও ক্ষমতা না তু যার পূজা পাঠ করিস যার কাছে দোয়া করিস আর মোনাজাত করিস আর প্রার্থনা করিস মশা যদি তার নাক মুখ খুলে নিয়ে যায় তাও সে প্রতিবাদ করার ক্ষমতা আছে রাখে না ক্ষমতার মালিক তিনি কেলা একটু কলে মা এসি কো মোহাম্মদ ৩৩ কোটি দেব দেবীর পূজা করি তিনশো সাহেব বড় বড়টারে কাবার মধ্যে পূজা করি এত কোদারে পূজা করার পর বছরে দুই তিন মাস আমাদের অবাব এক ক্ষুধা বক্তব্য প্ল্যান প্রোগ্রাম তো ভালো দেখতেছি না বাবা তুমি কি আমাকে না খাওয়াই মারবার প্লান করছো নাকি তিনশো সাত জনের খাইতে দিতে পারে না আর একজনে কি দেব সারা বছর না খাই মারবা নবীত বোঝানোর চেষ্টা করে ওরা বুঝতে রাজি না এর পর্যায় কি বলে নাতি ছেলে শুনেছিলাম তার বংশে হাশেমি বংশ ওরে তারা কুরাইশি বংশ কোনদিন মিথ্যে কথা বলে না এই ছেলেটাই অকালে আইসা এখন পাগল হয়ে গেছে ওরে পাগল রে পিঠে দেশ থেকে ধর্মের মুখে চুনকালি দেবে পাহাড়ের গায়ে এই পরিমাণ চওড়া হইয়া পাথরই পাহাড় আল্লাহ কুদ্রতিকায় দেয় কেউ হাত দেয় এখনো পর্যন্ত সেই জায়গা উঠার কোন সিঁড়ি নাই এমন একটা বেকায়দা জায়গা নবী আলাইসালামকে পরের দিন এক মহিলা নগত উঠ থেকে দুধ দহন করিয়া কাঁচা দুধ খাওয়াইছিলেন এখনো পর্যন্ত সেই জায়গা ওই শূন্যচ্ছা আছে। গাভি দুধ গাভি উঠনি ওই জায়গা থাকে ওই জায়গা থেকে কাঁচা দুধ চিপ্রায় বের করে দেয় আমিও এক পেয়ালা খেয়ে আসছি কাঁচা দুধ দিলে পয়লা পয়লা কেমন যেন শখ লাগে মুখে পরে মনে চায় যে পেয়ালাকে পেয়ালা খাইতে মনে হয় বাংলাদেশি গাভীর দুধ পাঁচ কেজি দুধ জ্বালাইয়া এক কেজি রাখলে যে মজা ওই কাঁচা দুধ অন্য জায়গার উটের দুধের চাইতে ওই জায়গার দুধের ভিতরে আল্লাহ এই বরকর ঢুকিয়ে দিয়েছে এখনো পর্যন্ত চালু আছে এক পোয়া দুধ ওই পাঁচ রেয়ালিং হয়ে পড়ে গেছে পাহাড়ের দায়িত্ব শিল্পেরা যায়া নবীকে প্রস্তাব দিলে অনুমতি দেন দুই পাশের পাহাড় চাপা দেব আমার নবী কয় না এদের মেরে ফেললে আমি নবতি করব কাদের মধ্যে এই বলপ বর্তমান এরা কলেমা পড়ে নাই ওরা এদের পরবর্তী সঙ্গে সঙ্গে আল্লাহ কায় ইন ও গো বন্ধু আপনার মতো উত্তম চরিত্রের মানুষ আমার সৃষ্টি জগতে নাই কারণ আসুক হাসেন নাই মার খেয়ে প্রতিশোধ নিতে পারেন নাই এজন্যে হাসেন নাই তা নয় কথা বলুন কি জন্য আসেন নাই একটাই আল্লাহ আমি তোমার মখলুকের ভিতরে শ্রেষ্ঠ মকলুকা মারা গেছে অল্প দিন আগে এখনো দ্বিতীয় বিয়ে আয় করে পারেন নাই স্ত্রী ঘরে নাই মা নাই ঘরে বাপ নাই ঘরে একটা ভাই নাই আপন বলছি কেউ নাই চাষা রাস্তায় নিয়েছিল ভূতালে এই টেন সরেনবী কান্নাকান্না ভাব নব্বই দিন যে দিন পুড়ে গেছে রাতের বেলায় বাড়ির কাছে কাবাগরে অল্প একটু বাম পাশে এই জায়গাটা একটা ছিল নাম ছিল তার হজরত আবু তালেবের বাড়ি তার কেবলি পূর্ব কেবলি দক্ষিণ পাশে তার কেবলি দক্ষিণ পাশে আবু জাহের বাড়ি কাবাগরের পশ্চিম পাশে আবু আকারের বাড়ি ও ফুজান বললেন বাতিজা, তুমি ঘরে থাকো শত্রু চতুর্দিকে দরজা বন্ধ করে থাকো আমি বারান্দায় পাহারা দেই কন্যা সুবাহান্লাহ ঘরের ভিতরে ভাতিজাকে সুইয়া ফুবুজান বারান্দায় পাহারা দিচ্ছে দুই নম্বরে আমার দল করতে যাইয়া দলীয় করণে বাসীর কাছে মারি খাইছে রক্ত কারণে জুতার ভিতরে পাইপ গেছে সারাটা माथारिब्राहल पिकाइल जिब्राइल माथानाड़ा दिब्राह मीक मैसेज करबी आलाम चक्ले गे पड़स तक क्यों सजा জাগৃত করলে কেন দিব্রাইল বাগনাবি দুইটা গুণে দুনিয়ার নেতারা বিদেশ সফর পায় আল্লাহ লন্ডন সিঙ্গাপুর নয় হবে আল্লাহ বলেন মুসলমানদের দ্বিতীয় হবে প্রথম সফর এরপরে কোন জায়গায় श्रेष्ठ प्र, आलम बनाया उन्मतर जो दिवे जोरे बोली सुनला नबी नबी के हाथ दईरा उठाइया ঘরের পাশে বলবো ও দোস্তা আমার মাকসাদ গাজীপুরের ভাইয়ারা আমার গোপালগঞ্জ ফরিদপুরের অনেক বাইরে সর্বোপরি গো আমার বাঙালি সবই আমার ভিতরে কি হেকমত আছে এইটা বলবো বলে আবি আজকে এই কিচ্ছা আলোচনার ভিতরে নিয়ে এসেছি ওয়াজ বেচে খাইয়া পঞ্চাশ হাজার টাকা কামাই করে চলে যাব এমন কোন উদ্দেশ্য নিয়ে আসিনি এখান থেকে বিশাল শিক্ষা নবী বাঙালি যুবকরা শিক্ষা সফরে যায় কথা বলেন যায় কলেজের ছেলে মেয়েরা যায় হাই ছেলে যায় ও যায় কোন জায়গা আমি তোর মাঝে মধ্যে খবর পাই সুন্দরবন ওই জায়গা যায় শিক্ষা সফরে ওই জায়গা যেখানে শিক্ষা সফরে যায় সে জায়গা ওই স্পটে কি বড় বড় বিশ্ববিদ্যালয় আছে তা কি শিখতে যায় তার প্র্যাকটিকেলে গেছো কথা বলেন ঠিক প্লাস মাইনাস ভোজন কলের গায়ে লাকে সমান সমান এল মনির পিলাসন পাঁচজন হিন্দু তিরিশ জন মুসলমান এই পাঁচজন হিন্দুর দাদা পটে এই তিরিশ জন মুসলমান পাঁচজন হিন্দুর কাছে বুড়ি ধোয়া রবি ঠাকুরের মাজার যাওয়ার আসার পথে দেখি এই পাশে থেকে বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক গাড়ি গাড়ির থেকে নাই মা ফের উপরে এমন ভাবে লাফানোয়ার ফালানো শুরু করছে আমি সাথীদেরকে বলি দেখ মারামারি লেগে গেল নাকি না হুজুর আনন্দ করতেছে বান্দর দেখছেন না ওরা কি জায়গায় বুঝে তো সুবানাল্লাহ সুবানাল্লা পরে লাভ দেত লাভ দেড়ে পডে সেন্টি দেয় ওরে খোঁচা দেয় ওরে লাঠি দেয় ওরে কি সেই সফরটা নাম হলো তবলিগের সফর শিখায় শিখায় গোসল শিখায় লুকমা মুখে দিবা কিভাবে তা শিখায় আলহামদুলিল্লাহ শিখায় ওয়াল এভ্রিথিং শিক্ষা দেয় হাঁটতে শিখায় বসতে শিখায় শুইতে শিখায় খাইতে শিখায় সর্বক্ষণ শুধু শিক্ষার শিক্ষা একমাত্র সফর হলো তবলিগের সফর শিক্ষা সফর কথা বলেন টি যদি কেউ মাজ ভাণ্ডারের ভক্ত থাকেন আমি তার সমালোচনা করি না আপনি দস্ত আপনার পীরের থেকে ফেরবেন কি ফেরবেন না আপনার বিষয় তবে মুসলমান না হয়ে মরলে কপাল পড়বে কথা বলেন ঠিক শুদ্ধ নামাজ না গিয়ে না পড়ে গেলে কপালে আগুন ধরবে দাফন করলাম এটা জান্নাতের দুই যুবক নেতার মেয়ে মা হাসান হুসাইনের মা এটা শেরে আলীর স্ত্রী এইটা জান্নাতি নারীদের নেত্রী তারে তোমার কাছে দাফন করলাম কবর তুমি সতর্ক থাকবা অযত্ন মোটে করবা না ওনা আছে কবর থেকে আওয়াজ আসছে ও ঘোষক তুমি জেনে রাখো আমি হাসান হুসাইন কে চিনি না আলীকে চিনি না আমি নবী কে চিনি না আরে আমি চিনি না আমি চিনি আমান পবিত্র চরিত্র পরিচ্ছন্ন চরিত্র নিয়া। আমার কাছে যদি আসে তাই তিসের ঋষি মুসির মেয়ে হোক তাই তিসের যারই মেয়ে হোক না কেন ওরে আমি তাকে সাদরে গ্রহণ করব। ঠিক পিলের কাছে কোন পীরের কাছে যাবা আর যাবানা কোন দল করবা আর করবা না এই ট্রেনিং তোমার ওখান থেকে মনে থেকে ভিতরে সেট হবে কথা বলুন না দোস্ত আমার নবীকে শিক্ষা সফরে নেবে উঠাইছে পাশে নিয়ে রহমাদ উপরে যদি বৃষ্টি নামে স্বাদে পানি জমে ওই পানি পড়ার জন্য যে ডোংটা ওইটার নাম ওইটা স্বর্ণ দেবানো ওর নাম মিজাবে রহমত মিজাবে রহমতের নিচে কাবার ভিতরে আটকায় শুয়াইয়া জিবরিল আলাইসালাম পাশে জান্নার থেকে বড় একটা পেয়ালা নিয়ে আসছে একটা প্লেট ওর ভিতরে নূরের পানি বলেন যাহাব স্বর্ণের একটা বড় খাঞ্চা ওর ভিতরে নূরের পানি আমার রাইকা হাতে একটা ছুরি নিয়ে আমার হলকমের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাভি পর্যন্ত পেরে ফেললো বুকটারে খুলে ফেললো আমি অজ্ঞানো হই নাই আমি অচেতন হই নাই আমি বেহুসো হই নাই আমি একটু ব্যথা পাইলাম না জরে বল ইসলাম আমি তখনো বেঘুস না আমি খুশান ও জিব্রাইল বিদেশ সফরে নিবা তাই আমার আবার ওই অপারেশন কর কেন সাথে গল্প করার পরে আল্লাহকে একটু দেখার শখ হয়েছিল কোন মহিলা আর যদি যদি তুই প্রেম করো ফোনে ফোনে দীর্ঘকাল না প্রেম আলাপ করতেছ এক একটু দেখার শখ হয় কি হয় না মুসা নবী আল্লাহর সাথে ফোনে কথা কয় দেখলে কত মজা লাগে আমারে দেখে সহ্য করতে পারবানা কারণ আমার কুদ্রতি পাওয়ারের লাইন হলো তেত্রিশ হাজার ভোল্টেজ তার আর তোমার বাল্ব হলো এই। সকেট আমার পাওয়ার আলো তেত্রিশ হাজার বাল্ব আলো জিরো হাট সহ্য করতে পারবা না এর আগে তোমারে দেখা দিলে তুমি উড়িয়া যাইবা ফলে রাখলেন জালঘু আইকা পাহাড়টা পুড়ে সুরমা হয়ে গেল আল্লাহ নবী মু ख शुद्ध आल्ला बटी बड़े चादर थको जो नासिर सर जे जदि बोले नासिर खुजुर আমার বুকের ক্যাশ দেখছেন আমার পিঠ দেখছেন আমার শরীরের কোনো কিছু দেখেন না এটা আমার পোশাক দেবৃত ঠিক ওদিকে আমার দেখছেন কোন পার্টিশন সালা এটাও ঠিক ঠিক আপনি পূর্ণুর দেখে কিভাবে সইবেন এই জন্য আপনার বাল্ব তাকে চার্জ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নুরানি পানি নিয়ে আসছি এই তাই হাট আর সৃষ্টি করেছে আপনার ধোয়ার মতো কোন ময়লা গায়ে নাই ভিতরেও নাই বাহিরেও নাই কথা বলুন ঠিক না ঠিক না আল্লাহ একবার নবীকে আবার ভিতরে বুকের উপরে টান দিল আগের চেয়ে ভালো হয়ে গেল আবার বলি গতি বিদ্যুতের মতো ওরে বিদ্যুতের গতি কেমন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল জোরে চলে হাদিসের ভিতরে যা তা হলো কদা মহিলা তার আইন এই প্রাণীটা যতদূর শোকে দেখে ওখানে যে একটা পা মারে তাতে দেখতে বড় সুন্দর মুখমন্ডলটা বিশ্ব সুন্দরী একটা নারীর মতো মতো দুইটা ডানা আছে উড়ার মতো কি বলা হয় গোলার মতো দেখতে বড় মনোরম জীবনে কোনো দিন মাল আইন আখ এই বডিটা কেউ কোনো দিন বাস্তবে দেখে নাই এবার জিপ্রিল এই গুড়াক কয় বলা হাজার নবী উঠবেন উঠবেন ভাব ইতিমধ্যে দুনিযার নেতার তুমি বলো আমি তো জান্নাতি পরিবহনে উঠি ওরে আমার উন্মতের জন্য কি বুড়াটা আগে বলো জিব্রাইলকে টেন করেন না উম্মতের বুড়া কছে এবার নবী উঠবেন সিদ্ধান্ত নিয়েছেন বুড়া কেন উঠতে দেবে না বাপ জিব্রিল ধমক দেবে বুড়াত মেহমানের কাছে তুমি বেশি চেন আমার সাইতে তবে আমিও তোমার সাইতে কমছিনি নাই নাকে। এমন কেন করছিস আল্লা পাশে লেখা দেখে দেখি মুহাম্মদুর রসুল বাইতুল মামুর ফেরজ তাদের মসজিদ ওখানে গেটে দেখি এই নামটা লেখা আল্লাহর কাছে না বানাইলে তোরেও বানাইতাম না আমিও কমছিনি না তাই বুড়াক সেই দিন আমিও থাকবো ভিড়ের ভিতরে নবী যদি বলতেন ওই দিন সমস্ত বুরাক বাদ দিয়া আমার পিঠে উঠবেন এই সান্ত্বনাটা দিলে একটু তৃপ্তি সহকারে বহন করতে পারতাম এইটুকু আমার দাবি এবার যত বুড়াক আসুক সেদিনও তুই আমার বুরাক যেন জমে গেছে নবী উঠে বসলেন কোথায় বাইতুল মাকদেশ মুকাদু বলা যায় দুই রকম চারটে মঞ্জিল করেছেন সব শিক্ষা সফরে ভালো করে মনে রাখবা আমি যাহা বলেছি পাই টু পাই সত্য নিঃসন্দেহে এটা অন্য জায়গায় বক্তব্য দিতে পারবেন সিরাতে মোস্তফা আল্লামা খান দল লেখা ওর ভিতরে বিস্তারিত এরপরে হাদিসের কিতাব থেকে আমি সংগ্রহ করেছি দশকানের কিতাব আমি সেখান থেকে নির্যাস বের করে আপনাদের কাছে নিয়ে আসছি যা আপনাদের অতগুলো দেখা সম্ভব না আমি প্লেটে করে ঘুসাই দিয়েছি আপনি কোনো বাড়ি খাইতে গেলে বে দাওয়াত খাইতে গেলে যাই এই ওই বাড়ি যত আইটেম খাবেন আপনার দ্বারা জোগাড় করে খাওয়া সম্ভব না আপনারে দাওয়াত দিয়ে বাড়ি রান্না বান্না করে গোটাইয়া বলে আর প্লেটে করে আপনাদের সামনে দিয়েছি নিশ্চিন্ত খাবেন আর আমলে আনবেন ওয়াজ হয়ে গেছে আমার সামনে এগুলো শুধু চলছে ভূমিকা কষ্ট নইলে আমি বলবো কিন্তু কষ্টের শেষ নাই বলবানু লাগে পানাইতে হয় না পানানু কয় নাকি এই যে বাসুর না পানায় কি যে কদম আগাবো ওই কদমই মজা আমাদের এলাকার ওলামাই কিরাম সেনে হজরত মালানা আলী আহমাদ সাহেব বহুত বড় আলেম আমার উস্তাদের উস্তাদ বাবা উস্তাদ দাদা উস্তাদ আমি আমাদের আমি একদিনের ভিতরে মাঠে বসে এমন বয়ান ধরছে যেটুক শুনি মনে করে দেখি তারপরে টুক কি করে আড়াই ঘন্টা বয়ান করছে আড়াই ঘন্টা আল্লাহ আমার বুকের সাথে জড়াই ধরে কপালে পাঁচটা সাতটা চুমো মুখ ভিজে ফেলা দুটি খালি সামনে যাই কত যাই বুড়াটার নাম কি জিনিস কয় এই জায়গা হঠাৎ ঈসা আলাহিসের জন্ম হয়েছিল খেজুর গাছটাও আছে নবীকে দেখাইলেন যে খেজুর গাছটা মরা খেজুর গাছের গোড়ায় ঈসা আলাহিসের মা লাগা। আমি তো দেশকে আগে মরিয়া তবু একটা লাভ ছিল এ নিয়ে বাড়ি গেলে তো ইজ্জত থাকবে না এই জায়গাতে থাকবো বাচ্চা নিয়ে বাড়ি না যেতে খাবো কি আর পান করবো पानी कोईते नब तुक पायर का जाना पानी फोहरा जारी नबी खान गई पानी नबीओ देखल सैन एक নবীবান করলেন এরপরে মারিয়াম কয় আল্লাহ পানি তো পাইলাম খাবো কি বাচ্চা নিয়ে আল্লাহ জানি ও মারিয়াম তোমার কাছে যে খেজুর গাছটা আছে ধাক্কা দাও দেখবা পাক্কা খেজুর পড়বে মারিয়াম কয় ধাক্কা দিলে খেজুর পড়বে গাছের মাথা আছে কি পরিমান দেখে নিতি আই তো মাথায় তো খেজুর দেখি না পড়বে কি আল্লাহ কায় তুমি মারিয়াম এ কথা জিজ্ঞাসা করার ঠিকই নাই বেপে পায়দা বেপে সন্তান দিতে যদি পারি আমি কি মরা গাছে খেজুর দিতে পারি না জোরে বলেন পারে জোর হলো না পারে এ পিছনে যুবকরা মুখে খিল লাগাইছ নি না কেন পারে দাও ধাক্কা মারিয়ে আন একেবারে সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিল কত দুর্বল মহিলা ও সুস্থ এই যে মরা খেজুর যদিও মরা সে তো দাঁড়িয়ে আছে ওরে ধাক্কাই আর নাড়ানো কঠিন ব্যাপার না মারিয়াম কয় যখন ধাক্কা দিলাম একটা ঢাল এমন নাড়া দিলে যেমন তুলতুল করে নড়ে আমি ধাক্কা দিয়ার সঙ্গে সঙ্গে গাছটার জাকুরি শুরু হয়ে গেল আর একে জাকিতে বাংলা সের চৌচল্লিশ কেজুর খেজুর পইয়া গেল দেখে নবী বললেন এন্নী শিক্ষা সবর সালে এখানে অজ্ঞান হয়েছিল হজিবাইল কি করবো কয় সল্লি রাকাত পড়েন পড়লেন দুই রেখাতামাজ কয়ে এই পাহাড়টা দিয়ে দাঁড়ায় আছে তা পড়লো কি কয় সেমটি দিয়ে দেখেন গায়ে যখন সেমটি দেশে অন্যাসে সাই পুরোটা লাগাইবে চোখে ওই সুরমা চোখে লাগাইলে কেন পাওয়ার বাড়ে ওই সুরমার ভিতরে কার নূর কি কয় বাইয়ের শুরে কি কয় তা অসুবিধা নাই তো ঠিক আছে হুজুর কে আমার তো করলো বাই নাই তা কার শ্বশুর বাড়ির নাম তাও বাড়ি বাড়ি এইটি হজরত সোহেব সাল্লামের বাড়ি মুসা আল্লাহ সাল্লামের শ্বশুর বাড়ি এই হিসেবে আপনার তহি নুশিতে পড়লেন সাল্লা কাহাই কাজ পড়ে দিলেন রওদা কদ্দুর যাওয়ার পরে বাড়ি এই জায়গা আপনার লজিং হবে এই জায়গা আপনার উঠনি বসবে এই জায়গা মসজিদে নবাবি নির্মাণ করবেন দেখাইয়া নবী খুশিতে দু মুকের কাছে ওখানে যাইয়া নবী ঢুকলেন মসজিদের পাথরের ভিতরে আঙ্গুল দিয়ে খুসা দেশে ফুটো হয়ে গেছে ওই সিদ্ধ্রের ভিতরে রসিবইরা ওই জায়গা বুড়াক নবী কয়িব্রাইল বুড়াক আমাকে তাই বুড়াকারলাম আর মোটর সাইকেল নিয়ে পার্থ ব্যাডা বাইরে দিয়ে নামাজে যাবানা মোটর সাইকেল হালকা রেখে বাইরে যাবানা ছানা মানাজের মধ্যে কাজ জুতা জুড়া অরক্ষিত অবস্থায় রাইখা যাওয়ার সমস্ত অতিরিক্ত দুই নামাজ। আমার নবিকে ইমাম বানানোর জন্য পড়াইয়া ওখান থেকে রওনা দিলেন বুড়াকে কইরা এই বুড়াকে পড়ে আর ওড়ে ওড়ে আর ওড়ে যাইতে যাইতে সাত আসমান চলে গেলেন ইন্দ্রিদ্রাতির এই ডাইন পাশে দেখতে বড় ভালো লাগে গুলবগী জিব্রাহুজুর প্রথম যে দেখতেছেন এইটার নাম জান্নাইল এই এইটা আপনার আপনার উম্মতের জন্য এই জান্নাতের কি গেটের করে দিয়ে দেখা যাবে ফুকু একটু আছে জান্নাতের মধ্যে কোন ঘাতি আছে কেন বললেন এটা অতিরিক্ত খুশি করার কথা যেমন ছেলের বাপ যদি ছেলের শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি যায় তাহলে ওই বাড়ি ভারী যত্ন মেয়েটা আনন্দে থাকবে শান্তিতে থাকবে ঠিক না এই বুড়ো গেছে বেড়াইতে আরি বাবা খাবার কারি কয় এত খাবার বুড়ো খাইতে খাইতে বিয়ে গোসাল করতে মন খারাপ ছিল না এই জন্য ভালো যত্ন করতে পারলাম না অথচ কিছু বাকি নাই বুড়ো আট পথ বাকি থাকতে বমি দিতেছে এই যে কইলো যে কিছু খাতি পারলাম না কথাটা অতিরিক্ত খুশি করার কথা ঠিক কি ঠিক না আপনি যে জান্নাতের ভিতরে ঘর হবে তুমিন ও জিব্রাইল এদিকে ঘর তুমি কি কইলে আর কি দেখাইলা তো এ গড় কারেন গেটে লেখা থাকে হাজালি খাদি জাতিক এই গড় আপনার খাদি জান্নাতের ভিতরে এক নম্বর গড় আমি হলনা পাইছি খাদিজা নবী কে বলে খুঁজুর টেনশন করেন না ওই যে বড় লোকটা চাপা মারছে উনি জিব্রাইল ভূত পেরে কিছু না আপনার যে পাঁচটা কথা ইকরা বিসি পড়াইছে এই পাঁচটা কথা আল্লাহর কোরআন আপনি আজকে হয়ে টেনশনের কোনো কারণ নাই নবুর নবী অতি সাপোর্ট দিয়েছেন সর্বপ্রথম খাদিজা আর এই নবীকে নবী বলে সর্বপ্রথম কলেমা পড়েছে খাদিজা এই জন্য জান্নাতের ভিতরে প্রথম ধর খাদিজা দুই নম্বর ঘর ওমরের দুই নম্বর ঘর হুজুর কার আবু বকারের গর অনেক উপর এটা এই কথা রে অন্য লাইনি দুই নম্বর ঘর ওমরের কেন কয় যে ইসলাম প্রথম কবুল করছে খাদিজা উনচল্লিশ জন সাহাবী নারী আর পুরুষ নিয়ে মুসলমান তখন আপনি ইসলাম নিয়ে সর্বপ্রথম করে দিয়েছে আর ময়দানে খোলাকালী খোলাকুলি দাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে ওমর এই জন্য প্রথম ইসলাম গ্রহণ করেছে খাদি যা তাই তার ঘরে এক বার আর প্রথম ইসলাম রে ময়দানে নামাইছো ওমর এইজন্য ওমরের ঘর দুই নম্বর আমি দলীয় নেতা যারা আছে ক্ষমতাসীন যারা আছে স্থানীয় যারা আছে তাদের কাছে দাবি করব এই সমাজে যা কিছু নেয় ওমরের মতো কাজ হবে আপনাদের দাবি কি জোরে বলেন টিকিট না যুবকরা আপনাদেরকে ভোট দেয় যুবকরা আপনাদের পিছনে স্লোগান দেয় তাদেরকে আপনারা কন্ট্রোল করতে পারেন ওমরের সাথে আপনি জান্নাতি হবেন আর আল্লাহ নবীর বুনিয়া আসার পরে হুজুর কা আমি তোমার ঘর দেখেছি বেস্তের ভিতরে তো উমর কুজুর ভিতরে টুকেছিলেন হুজুর ক না আমি খাদিজার ঘরে তোমার ঘরে যাইনি তুমি না খুলে যে আমি যার আগে গেলেন কে সেই জন্য। সেই জায়গায় চলে আসি কেন নবীকে মেরাজ করাইলেন এই জান্নার দেখে বেরোনোর পরে বাম দিক থাকায় দেখে ধুমু ধুমু আওয়াজ আর গুজরানো গুমানুর আওয়াজ রানা প্লাজা ধুচে যাওয়ার পরে মানুষ ভিতরে চাপা পড়লে যেই অবস্থা মানুষে করেছিল সিললে পাল্লা ছিল না মানুষের শুধু গুংলাইছে কথা বলেন শুধু গুমলানুর চাপা পড়ে গেলে তখন বাঁচাও বাঁচাও বলে তখন শুধু একটা দেখলাম তো ভালোই লাগলো এই বাম পাশে যে কালো অন্ধকার এইরকম গুমলানুর আওয়াজ কিসের জিব্রাইল কে হাজা এইটার নাম অয়েল দোজ ও জিব্রাইল জায়গা কারা যাবে জিব্রাইল কয়ে যে হাজা আলী এর মধ্যে আপনার উন্মতি যাবে হুজুর কয়ে সর্বনাশ করি সেরে জিব্রাহিল এর পাশে আসেন যে তোকে কপালে বলবেন তারপরে উম্মত এত উম্মত আপনার বক্তব্য বিশ্বাস করবেন আপনি সচকে দেখে যাবেন যান ঢোকেন কয়ে যে কে যাব না আপনি ঢোকার সাথে সাথে জাহান নামের সমস্ত কার্যক্রম আপনার দেহের জন্য হারাম ঘোষণা দেওয়া হবে জান্নাতের বণনা কোন বিষয় না আমার জান্ন দুঃখ নাই আমার আল্লাহর কাছে মনাজাত আল্লাহ তুমি ওই জাহান্নে আমারে দিও না ঠিক এই জায়গা রয়ে গেলো দোস্ত নবী আল্লাহাম জাহান্ন পাবলিক রে দেখি নাই জাহান্নামের প্রথম কাতারে কোনো নেতারে দেখি নাই কোনো চেয়ারম্যান মেম্বারে দেখি নাই কোনো কাপের মোশ্রেকরে দেখি নাই প্রথম জাহান্নামের ভিতরে সর্বপ্রথম আমি মিজাদ দেখলাম সেটা হলো এক শ্রেণীর এত সুন্দর সুদর্শন মানুষগুলোকে এখানের ধরে জিব্বে টেনে ধরে কেন ফেরেস্তারা আগুনির কে চিদে কাটতেছে আমি জিজ্ঞেস করলাম ও জিব্রাইল এরা কারা হা উলাই উম্মুক এ হলো আপনার উম্মত আমাররা মালাই করতো যা আমল করত না তা নিজে বয়ান করতো আমল করত না পিসাব খানকা জমাইয়া শরিয়াতের বিধিবিধান বলতো যুবতী মেয়ে সুন্দরী মেয়ে এই দেশের মেয়েদেরকে সামনে বসাইয়া ডোলতলা সবকিছু ছিল কিন্তু আমল করে নাই ওয়াস করেছে উম্মত কে আমল করে নাই সঠিক এই ধরনার পীর আর এই জাতীয় বক্তা তাদের পরিণতি জিব্বা আর দরবারে নারী পুরুষের অবাধ বিচরণ আছে কি ব্যাপার আপনারা আসতে কনকা বয়তেন সাবধান যদি জান্নাতে যাইতে চাই যে পীরের এই গতি হবে ওই পীরের মুড়িদের কোন গতি হবে একই গতি এই জাতীয় পীর গুলো তাদের পরিণতি ঠোঁট আর জিব্বা আগুনের কেচি কাটা হবে ওরে বক্তা সুন্নতের বয়ান করে বক্তার দাড়িয়ার পিজের দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট দাঁড়িয়ে রাখে বক্তা পর্দার শূন্যতের বয়ান করে পাগড়ি করে নিজে পাগড়ি পরে না এমনি করে ওয়াজ করে তো আমল করে না এই বক্তা আর পরিণতি তুমি শুনে যাও দেখে যাও নবী আগুনের আগুনের কে তার ঠোঁটার জিব্বা কাটা হইতেছে सम्भव बस रही जिम धरे वाश कर देव जा माइक पाइ भ्रोता पाई भलो কিন্তু আমল না করলে হাসরের মাঠে আপনাদের সামনে আমার ঠোঁট আর কাটবে কইতে গেলে বলা দরকার এক জায়গা পত্রিকা একবার দেখছিলাম একটা পত্রিকা মাসিক রহমত ওর ভিতরে লেখে এক লেখা এক পিস গেছে পিসাবের সামনে মহিলারা বসা খুব দলে দলে বসা আর মহিলা গুন্টা সামনে বসা পিসুরীর মাসা কলরা আপনাদের মুখের কাপড়টা উঠুন কয়েক কেন দেখাবেন আপনারা আমার কাছে মুড়ি দইছেন হাসরের মাঠে আপনাদের বেস্টে নেওয়ার দায়িত্ব আমার এখন যদি মুখ দেখে সিনে না রাখি তত মানুষের কিভাবে বেসি বাইসে বের করলো মহিলা কয় আমি বাংলা ভেজ তেজর পুরুষের সাথে বইমন্ডল দেখানো যায় আমি এই চোদ্দ জনের মধ্যে আব্বা পীর আব্বা আছে না পীর আব্বা কয় আমি আব্বা যে না আব্বার একটা সিরিয়াস জানি আদি আব্বা আদম ছাড়া কোনো আব্বা ইচে বাবার কাছে নাই আপনার মতো কোম্বক্ত পোড়া কপালে লুচ চোরে আমি কোনোদিনে মুখ দেখাতাম না কথা বলেন ঠিক নারীদের মুখ দিকে মজা পাও তোরে আমি মুখ দেখাবো না মাথা মুচাও হ্যাঁ তুই কোথায় আল্লাহ নবী সমস্ত মুম্মতের জন্য বাপ তাই নবী পর্দারায়াত নাজিল হওয়ার পরে কোন মহিলার সাথে সরাসরি সাক্ষাৎ করে নাই তুই কত বড় নবী হয়েছিস এগুলো ধোকাবাস বলব এটুক থার এই মাহপিলের দরকার এই মাহপিল দরকার দরকার আল্লাহ সাক্ষী দেন কার ভালো লাগছে সত্যি ভালো লাগছে দুই দুজন নতুন মানুষ ধরিয়ে আনবেন আনবেন বাজের অর্ধেক আসছি সামনে রয়েছে আসল টুক মনে আছে এই মাহপিলটা যদি তৈরি করে না রাখি বানাইয়ে না রাখি তাহলে আগামী বার মাহপিল করবো কোন জায়গায় আমল করে জেন্দেগি গড়তে পারলে আপনি নবীর সাথে জান্নাতি হবেন আমি মুসাফির দোয়া করবো আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখে কাবা শরীর ইমাম খালেদাল গ্রামে দিয়ে আমার বাড়ি আসবে আপনারা শুনে আশার্যোসেন এই হুজুরির বাড়ি মক্কার হুজুর আসবে গত বছর এক হুজুর এসে গেছে এবারও আসবে পাললে জুমন নামাজ দাওয়াত থাকলো আমার বাড়ির মাদ্রাসার মাঠে জুমন নামাজ পড়াবে কাবা শরীফের ইমাম আমি নিজে মক্কায় যাইয়া এই মাহফিলের ইন্তজাম যাতে আগামী হয় সামনে কথাগুলো বলার আগে আমি এই জায়গা একটু কাজ করে যেতে চাচ্ছি বেজার হবেন নাকি আগামী গত বছর এই মাহফিলের প্যান্ডেল করে দেওয়ার জন্য যারা করে দেে এরকম আপনাদের এলাকায় দেয় আমি জানি না হয়তো দিয়ে থাকে যারা অধা করছিল তারা এবার প্যান্ডেল করে দেবে তা সামনেবার প্যান্ডেল করে দেবে এমন কোন আল্লাহর বান্দা আছে এই প্যান্ডেল যা লাগবে আমিন আরো জোরে আমিন তবে তো আমলে আনবেন না হলে কিন্তু উল্টে যাবে যে পরিমাণ টাকা এনে খরচ হয় ওই পরিমাণ টাকা না দিলে ওর চোদ্দ কোটি নিয়ে বেরোয় চলে যাবে ধরে রাখারা তো আমরা নগদেও দেব এমন একটা মানুষ যদি সহি করতে পারে ওই লোকটার জন্য খাস দেওয়া হবে যে হ্যাঁ আগামী বছর অবশ্যই আমি দেবো চন্দ্র সূর্য আকাশে ওঠে যেমন সত্য আল্লাহ যেমন সত্য আল্লাহ আমি বাস্তবায়ন করব। এই সমস্ত সত্যকে একটা আল্লাহর যে টাকা লাগে প্যান্ডেলের টাকা আমি পরাণ ঘরে দেওয়া করব দাঁড়িয়ে যাবেন একজন মানুষ সামনে বাজ হবে কোন আল্লাহর বান্দা আছেন কে আছেন দাঁড়িয়ে যাবেন আমি সমস্ত প্যান্ডেলের সম্পূর্ণ খরচ দেয় বহন করব। পরাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে লম্বা হায়াত নাসিব করে আল্লাহ তার বংশে যত মানুষ কবরে চলে গেছে সকলকে জান্নাতি করে দিক জোরে বলেন আমিন আছেন কোন আল্লাহর একজন মানুষ বলবেন দাঁড়াবেন কেউ আছেন নাকি নগদের দরকার কি বলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত কি আমি তো জানিনা আমি কালেকশন দিছে পাইনা বলে নাগদেই হোক তো কোন আল্লাহর আছেন এই পুরো প্যান্ডেল মাইক টাইক বক্তা টক্তা সবকিছু মিলে বিরাট একটা খরচ না অনেক খরচ আমি একটা গাড়ি নিয়ে ডাকায় আসছি গোপালগঞ্জ থেকে দশ হাজার টাকা এইটা তো আমি না সারা বাংলাদেশে আমার আবার খরচ আছে আমি তিনটে মাদ্রাসার প্রিন্সিপাল দুইটা মাদ্রাসার প্রিন্সিপাল একটা মাদ্রাসার সভাপতি একটা মাদ্রাসা সাইকোলাজিস্ট এত মাদ্রাসা দেখা লাগে প্রত্যেক দিন থেকে পনেরো টিম আমার বাড়ি মেহমান হয় এরপরে আমার নিজের পাঁচটা ছেলে দুইটা মাইয়া আমার মা আমার গাড়ি চাচ্ছি না সহযোগিতা এই ব্যাপারে করা দরকার আছে না এর ভিতরে যদি একশো লোক বলে এক হাজার টাকা করে একশো লোক এক টাকা দেওয়ার মতো আছে না নাই কথা টাকা করে একশো লোক দিলে এক লক্ষ টাকা হবে তো এর আগে আমি বলি কয় টাকা সাবো আমি জানি না ভালো একটা অঙ্ক বেশি করে দেওয়ার মতো কোন আল্লাহ আসেন পাঁচ হাজার টাকা বেশি চাইলে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো একটা মানুষ কে আসেন কে আসেন তাড়াতাড়ি কেড়ে নিতে কতক্ষণ বেশিক্ষণ সময় লাগে না যত দেরি করবেন তত বাস করতে দেরি হয়ে যাবে যার কাছে টাকা আছে দেবেন না আগামীকাল ডাক্তারের দিয়ে লাগবে উকিল মুক্তার পুলিশ ধারকরা নিয়ে যাবে সোট ডাকাত গুণ্ড বদমাস লুচোরা নিয়ে যাবে তারপরে নাসিরুজুর সাহিল যদি সাথে আল্লাহ তারা জান্নাতি করে দিক তার বংশ যারা কবর চলে গেছে জান্ পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আছেন কোন আল্লাহর থাকলে এখানে পৌঁছিয়ে দেন আর আমরা এক আমি উমরাই যাবো আপনাদের জন্য দোয়া করবো ইনশাল আসেন আসেন এক হাজার এক হাজার পাঁচশো টাকা নিয়ে আসার মতো কোনো আল্লাহ এখানে আসবে না ভিতরে যাবে কি বলে কোন সিস্টেম কি আপনি কিনামসিলর সাই আমাদের এই প্রশংসিত স্বর্ণ পদক কি বলা হয় কাউন্সিলর সাহেব যদি কেউ বসবো যে এই লোকটা ওয়াজ ওয়াজ বিরোধের লোক আল্লাহ কবুল করেন যুবকের আব্বা মারা গেছে তার আত্মার মা ফেরাতের জন্য ভাই নাম টিকার মালিক বানায় সুস্থ লম্বা হতিবেন কে আসেন উঠে আসবেন একশো লোক চেয়েছি একশো লোক এর ভিতরে আসেন এক হাজার টাকা দেওয়ার মতো নগদ টাকা টাকা নিয়ে বাড়ি যাবেন টাকা ডাক্তাররে দেওয়া লাগবে পুলিশ দ্বারকারে দিয়ে লাগবে কিরাম জামাল গাইন জামাল গাইন এক টাকা দান কবুল করেন নে হায়াত দ্বারাজ করেন সুস্থ তার সাথে লম্বা হায়াত দেন জোরে পড়েন আমিন আল্লাহ যারা কবরে চলে গেছে নসিব করেন আবারও বলেন আমিন শাহাবুদ্দিন দু হাজার টাকা আল্লাহ মাস্টার শাহাবুদ্দিনের দান কবুল করেন হালাল বাটি টাকার মালিক বানাই কিনামাল ভাই পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করেন কিনাম ভাই সাজান ভাই পাঁচশো টাকা আল্লাহ করেন হালালো টাকা আল্লাহ কবুল করেন হালাল ভাব কোটি কোটি টাকার মালিক বনায় দেন সুস্থার সাথে আমিন আল্লাহ বার বার মকত নেন হাবিব রহমান ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন কিনাম লম্বা হায়াত দেন বংশে যারা কবলে চলে গেছে বেহেস্তা নসিব করেন আমিন আল্লাহ এই মাহপিলে যারা দান করলো এক হাজার টাকা ইয়ার সদার আল্লাখানিদেরকে মুজিবুর রহমান চা পাঁচশো টাকা আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানাই দেন মক্কামাজ নসিব করেন জোরে বলেন আমিন আমি ওয়াদা করেছি বাকি অংশের ওয়াজ আমি করবো সবাই চুলি গুলিও করব। খুরশেদ আলম সাহেব এক হাজার টাকা আল্লাহল করেন হালা আলব কোটি টাকার মালিক বানায় দেন সবাই বানায় আমিন বারবার মক্কামাজি আর বংশারা কবরে চলে গেছে জান্নাতি করে দেন টাকা আপনার কবরে আছে মা আপনার কবরে আছে অবশ্যই মাফিলে পিলে সব হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি হয়েছে এই নে আলমগীর আলমগীর ভাই এক দান আল্লাহ করেন সাদিকুল ইসলাম ভাই পাঁচশো টাকা আল্লাহ টাকার মালিক বানায় দেন বংশ যারা খবরে চলে গেছে ভেজ তে নসিবেন আসেন আল্লাহ পাঁচশো এক হাজার টাকা এমন নগদ দুস্থ একা একা করে কবুল করাতে পারবেন নাকি বলা যায় জাহাঙ্গীর মাস্টারের ইস্ত্রি পাঁচশো টাকা আমার মামুন্ডা ভেস্টের ভিতরে প্রথমবার আপনাদের প্রমাণ করেছি পাঁচশো টাকা আব্দুল রশিদ সাহেব পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন মামুন্ডা পাঠান সভাপতি আমিনা হায়াত পরিবেশ নষ্ট করলে আপনি না দেন তবে বসে থাকলে পরিবেশটা সুন্দর থাকবে যার কারণে পরিবেশ নষ্ট হবে সম্পূর্ণ দায় তার কাছে চড়বে আমার নামে ফ্লাক্সি লোড করা হবে কে আছেন পাঁচশো এক হাজার এবার একশো দুইশো তিনশো টাকার নোট যার কাছে আছে এরকম কোন আল্লাহ আগামী মাসের বেতন পাইয়া এই তো সিস্টেম আগে জানা আছে আমার তো তা জানা নাই আমি তোমার বেতন কোনদিন পাই না এক হাজার দুই হাজার বেতন পাইয়া দিয়ে আগামী মাসে। মাস্তবির অর্ধেক হয়ে গেছে আজ সতেরো তারিখ নাকি না ষোলো তারিখ সতেরো তারিখ সতেরো তারিখ আর কয়েকদিন পরে দিয়ে নাম লেখায় রাখবো মুরব্বী যারা কবর চলে গেছে ভেসতে নাসীব করেন আল্লাহ আপনার সন্তানের আব্বা মা বানায় দিক জোরে আমিন আরো জোরে আমিন একটু বলেন না ভাই পাঁচশো লেখায় দেন আপনি এই দশ দিন পরে দিন পনেরো দিন পরে একটু বাকি যারা বাকি লেখানোর মতো কেউ থাকলে বলেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমি পরে দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক ভলেন্টিয়ার যারা আছে ভিতরে একটু নেমে যান লোক যাচ্ছে ভিতরে যাইয়া নগদ 20 টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা দশ টাকা তো নাম? শরীফা বেগম পাঁচশো টাকা বাকি আল্লাহ আবুল একশো হ্যাঁ আবু তাহ কত দেড়শো টাকা আল্লাহ দান কবল করেন নেইশো টাকা আল্লাহ দান কবল করেন একজন আমলে বরকত দেন সুস্থতার সাথে লম্বা হায়াত দেন সবাই বলে আমিন ভিতরে গেছে যারা গেছে ভিতরে আরজু কাজী আরজু কাজী পাঁচশো টাকা আল্লাহল করেন একজন আর ভাই পঞ্চাশ মুফাজ্জল হোসেন একশো টাকা আল্লা দান কবুল করেন হালাল বাবা অনেক টাকার মালিক বানায় দেন সুস্থতার সাথে লম্বা হো টাকা দিয়েছে আবদুল্লাহ একশো টাকা আল্লা দান কবুল করেন আল্লাহ টাকা দিয়েছে আপনারা শহরে মানুষ শিক্ষিত মানুষ সকলের কাছে বলা যায় না চলমান পরিস্থিতিতে একটা ফেতনা আসছে বিল্লাহ হোসেন দান আল্লাহ কবুল করেন এই যে তবলিগল আগে নামাজ হয় না আমাদের দেশের পীর নামাজ হয় না। সাহেবের নামাজ হয় না থানব সাহের নামাজ হয় নাই সাইকুল আদি সাহেবের নামাজ হয় নাই তারপরে আহমাদ শফি সাহেবের নামাজ হয় না সরমুনার পীর সাহ নামাজ হয় না এই বললে একটা দল আছে না নাই কথা বলেন আছে তারাবিন নামাজ বিশ ট্রেকাত না আট রেখা আপনি নাবীন কেন ছানা বাঁধেন এ তো শুনিয়ে বাঁধেন নাবীন এর একটা দলিল আপনার কাছে থাকলে কেমন হয় ভালো হয় না উপযুক্ত দলিল যোগ্য যোগ্য আলেনদের সমন্বয় লেখা রফায়াত ছিল কি ছিল না আমিন জোরে না আসতে ইমাম কি পড়বেন না নারীরা নামাজ মসজিদে পড়বে কি পড়বে না অল এভ্রিথিং মাসালা গুলো দিয়া একটা এই পাশে পাইবেন শিক্ষিত জনতা তারা দুয়ার পরে এখান থেকে নিয়ে যাবেন ইনশাল খুব জরুরি বই হাতে রাখা ইনাম ভাই আশ্রাফ ভাই দুইশো টাকা আল্লাহ কবুল করেন বাকি জি জি দুলাল ভাই জি আমাদের প্রধান বক্তার খরচ করবে সে দুলাল ভাই প্রধান বক্তার ব্যাপারে যা খরচ এটা উনি বহন করবে বলেন আলহামদুলিল্লাহ আর দুইজন বক্তার দায়িত্বের জন্যেকশন করেন এদিকা সহ কেউ দোকানের দিক যাব না বই কোয়া এই এখানে বই আছে শিক্ষিত অনেক বক্তব্য পাবেন এরপরে তারাবিনের বইটা মাত্র ৩০ টাকা দুইশো টাকার ভিতরে আপনি হানাপি মাজাবের জরুরি মাসালা যত আছে মতানক্ষ্যের মাসালা সবগুলো পাবেন আল্লাহ কবুল করে বলেন আমিন বলবো বলবো হজুর আলহিস জাহান নামের ভিতরে কি দেখে নারীদের জিব্যায় হুক লাগাইয়া ঝুলালু এ বড় কঠিন সাবজেক্ট না জিব্রিল কে নবী বললেন জিব্রাইল ইা এটা জিবাই হুক লাগাইছো কেন জিব্রাইল কেসুন আর প্রতিবেশী মানুষের সাথে কথায় কথায় ঝগড়া করত পর পুরুষের সাথে প্রেম করেছে এই জিব্বা তারা অসহ খারাপ জায়গায় ব্যবহার করেছে গান গে মানুষকে খুশি করেছে এই नारीटी शि क्य हुक लगैया जहां नाम मध्य झुलंतरा उम्म হুজুর বলেন একটু আগায় দেখি আর হুক নারীরা যারা স্বামীর হক নষ্ট করেছে হক নষ্ট করেছে পর দেখায়া দেখায় স্পর্শ করায় আনন্দ নিয়েছে আর স্বামীর হক নষ্ট করেছে যার কারণে কোটি কোটি হুজুর বাহিয়াল এরা আপনার উন্মতের ওই সকল নারীরা যারা স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইত অপচয় করেছে আগামী বছর মাইকের খরচ সব বহন করবেন বাচ্চু ভাই আবুবকার বকার বাচ্চু ভাই এবছরের মাইকির খরচ দিয়েছেন আগামী বারে মাইকির খরচ দেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই বলেন না আমিন এরপরে পায় অরাই তো কাতাম ব্রিজ লাইহা আর এক শ্রেণীর নারীদেরকে দেখি পায়েল দিয়ে ঝুলন আলহামদুলিল্লাহ উনার বংশে যারা কবরে চলে গেছে জাননাতে লাইট দিয়ে আলোকিত করে দাও বাইকে দিন দুনিয়ার আলোক উজ্জ্বল করে দাও হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও জোর মারেন एमक पैंडलर विषय लोक उठे आसबेंट पर मुसाफिर मानुष दुआ करतम কয় কি মোয়াল্লা লাইহা হুজুর বলেন দেখি নারীদের পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী করে জুলোলো জিজ্ঞেস করলাম জিব্রাইল এই নারীরা কারা জিব্রাইল হুজুর এরা ওই সকল নারী যারা গার্জিয়ানের কমান্ড না যেখানে খুশি চলে যাইতো যেখানে খুশি চলে যাইতো জানেওয়ালা মহিলা আছে না নাই স্বামীর বাজার করে দিলে স্বামীর বাজার পছন্দ হয় না স্বামী শাড়ি চুড়ি মার্কেট কিনে দিলে পছন্দ হয় না নিঃশায় সাহিদা অনুযায়ী মার্কেট করতে মার্কেটে মার্কেটে গাজীপুরের মার্কেট পছন্দ হয় না চলে যায় ঢাকায় পয়সা থাকলে তা পছন্দ নয় চলে যায় ইন্ডিয়া ইন্ডিয়ার মার্কেট পছন্দ না হইলে চলে যায় ইংল্যান্ড এইভাবে দেশকে দল ওই সকল মহিলাদের শাস্তি দিয়ে মাথা মুখে আল্লাহ হেফাজত করুক আমির সব দেখে নবী চলে গেলেন আরশে আজিমে এরপরে আরশে আজিমে যাই আল্লাহর সামনে পয়সা আত্মা হেতু পড়লেন নবীকে আল্লাহ পাক পঞ্চাশ সপ্তাহে নামাজ দিলেন এরপর কৃষা সবাই জানা আছে আমার মকসাদ ছিল যে সেইটুক আমি বলেছি মহিলারা কি পরিমাণ দুই টাকার নোট সুহান একশো টাকার নোট আছে পাঁচ টাকার নোট আছে খাদিজার সাথে জান্নাতি করে দিয়ে বলেন আমিন আল্লাহ মহিলারা দুনিয়ার আজে জায়গায় কত টাকা খরচ করে সামনের থেকে মাহবুলে বেশি দেওয়ার তফিদান করো সবাই বলেন আমিন আল্লা হেফাজত করুক কত এক রাত্রে তোর তেইশ বছরের ওয়াজ করে শেষ করা যাবে না একটা আয়াতের অল্প একটু কইতে পারলাম এই মিরাজের কিসা বলতে পাকা সুন্দর করে বলতে আমার তিন নয় ঘন্টা হলে মোটামুটি হয় এর থেকে একটু বেজার হন নাকি এটা আমার স্বভাব আর ফেতর আর একটা বিষয় হলো হুজুর টাকা নিয়েছে আল্লাহ তোমারে বড় হুজুর বানাই দিব না আমিন আল্লাহ কবুল আপনাদের কি জিলা ইস্তেমা না টঙ্গির ইস্তেমা জিলা ইস্তেমা আপনাদের টঙ্গি টঙ্গি এবার টঙ্গি না টঙ্গি ইস্তেমায় যাবো কারা আল্লাহকে একটু হাত দেখাবেন আমি বলেছি আপনি আমলিক বিএনপি করেন সেটা আপনার ব্যাপার আমি নিষেধ করি না যাই বলি না তবে এস্তেমায় দিনের কিছু সহি কথা শুনিয়ে আসবেন পারা যাবেন ইনশাল্লাহ যাবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমির বই কু আর নাকি দেখে এই ৩০ টাকা নাই ওই বড় বইটা দুইশো টাকা সমস্ত মাসালাওয়ার ভিতরে পাবেন আল্লাহ রহমতে মতানো জবাব দিয়ে সাইর মাঝাবের সমস্ত অ্যান্সার দিয়ে জবাব দিয়ে সুন্দর করে লাগছে টাকা থাকলে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমলে সহজ হবে اللہ قبر کرک اللہم صلح علیہ محمد دعا کریں الحمدللہ رب العالمین ربنا ظلمنا الفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرین ربنا فاغفر لنا ذنوبنا وکفر عنا سیئاتنا وتوفنا مع الاغرار আলোচনার শেষে আমি মূর্খ আনপড় অযোগ্য গুনাগার ছোট মানুষ মুসাফির মানুষ দূর দূর থেকে কোরআন হাদিস থেকে যা পার আলোচনা করে शाही देखी सब गुणा थी तुम्हारे खास दरखास्त तुमी करे दुनिया अब्बा मा डा सूझा दुनिया गए जदि एक गुरुआत सपे जदि दंशन करत दादा दादी नाना नानी जन्मे पर कत खुशी आनंद नकल सजा शास दर्जा बंद कर दाओ सकल दरजा खुले दुन जन जरा खबरे चले ग এলাকায় যত কমর বাসি কবরের সুয়াছে আল্লাহ আমরা যারা হাত তুলে জাজি থেকে এসেছি মা বাবা এবং দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি आत्मये भाई बंदुक महिला सकल सकल खुले दुनिया बेचे आर दुकान शायतने गुणा फिलते mehrbani kore sokol guna theke beche thakar tawfiq dao amra jara oshustho rog akranto sokolke tumi sustho rog mukto kore dao susthotar sathe lomba hayat nasib koro susthotar sathe lomba hayat dikchai oshustho obosthay gore phele rakhona allah rabbul alamin sokoler diler nekashan ek tamanna puron kore dao pandel dite chailen jara মাইকের খরচ দিচ্ছেন দিয়েছেন দিবেন যারা লাইটের খরচ দিয়েছেন দিবে যারা बक्त दारक सर्व क्षेत्री दान कर सर्व क्षेत्र सेवा सठीक दभ कार सब सहित सबा चीनी मेधा शक्ति बढ़ाइया दौर মাদ্রাসা শিক্ষা স্কুল কলেজ কলেজার্সিটি শিক্ষায় যারা শিক্ষিত হতে যাচ্ছে শক্তি ভালো করে দাও বানাই দাও উচ্চ শিক্ষায় শিক্ষিত দাও। সকল শিক্ষিত ছেলেদের কর্মসংস্থানের সুব্যবস্থা করে দাও ব্যবসায়ীদের ব্যবসায় বাণিজ্য বরকর দাও চাকরিজীবীদের চাকরিতে তুমি হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও जबान कले मत व्यक्तिगत भावस्थे अल्लाह दूर दूर कर नेक घटना चोट बदमा शत्रु दुश्मने हाथ हेफत करो महिला अंतरे वाने वाने वाने वाने মনে যতাল করে নাও পূর্ণ করে দাও পারিবারিক থেকে দূর করে দাও